আলিফ লাম সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি যে মতে আমি কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। যখন ইউসুফ পিতাকে বলল পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্যকে এবং চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সামনে এ স্বপ্ন বর্ণনা করোনা তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণী সমূহের নিগুড় ও তত্ত্বশিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন সিয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার ইব্রাহিম ও ইসা পূর্ণ করেছেন নিশ্চয় তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময় অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য বলি রয়েছে যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন হত্যা কর ইউসুফকে কিংবা ফেলে আস তাকে অন্য কোন স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতেই হয় তারা বলল পিত ব্যাপার কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না আমরা তো তার হিতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব তিনি বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে তারা বলল আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি ব্যাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম অতঃপর তারা যখন তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হল এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে এম তো অবস্থায় যে তারা তোমাকে চিনবে না তারা রাতের বেলায় কাঁদতে পিতার কাছে এলো তারা বলল পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে দিয়েছিলাম অতপর বাঘে খেয়ে ফেলেছে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী বললেন এটা কখনই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই আমার পক্ষে শ্রেয় তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে একমাত্র আল্লাই আমার সাহায্যস্থল এবং একটি কাফেলা এল অতপর তাদের পানি সংগ্রহকে প্রেরণ করল সে বালতি ফেললো। বলল কি আনন্দের কথা এত একটি কিশোর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহ খুব জানেন যা কিছু তারা করেছিল ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল এবং তার ব্যাপারে ছিল। যে ব্যক্তি তাকে ক্রয় স্ত্রীকে বলল একে সশম মনে রাখো সম্ভবত সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে নেব এমনি ভাবে আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্য যে তাকে বাক্যাদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম এমনিভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই। আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শুনো তোমাকে বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে সিও পালন কর্তার মহিমা অবলোকন করত दरजार दिखा गेचन दिखे छिड़े फिलल उभये महिला स्वामी के दरजार महिला, के महिला जी व्यक्ति तुम्हारे परिजन साथ के कारागारे पाठान অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তারা কি শাস্তি হতে পারে ইউসুফ আলাই বললেন সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে মহিলার পরিবারের জনৈক সাক্ষী সাক্ষ্য দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পিছন দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যা এবং সে সত্যবাদী অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পেছন দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুফ এ প্রসঙ্গ ছাড় আর হে স্ত্রীলোক এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে তুমি পাপাচারিনি নগরের মহিলারা বলাবলি করতে লাগল যে আজিজের স্ত্রী শিয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তাদের চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করলো। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিল বলল ইউসুফ এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখল হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল তারা বলল কখনই নয় এ ব্যক্তি মানব নয় এ তো কোন মহানা মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে ভৎসর্ণা করছিলে আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত রেখেছে আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইউসুফ বলল হে পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারই পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতঃপর তার পালনকর্তা তার তাঁর দোয়া কবুল করে নিলেন অতপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল তাদের একজন বলল আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি অপরজন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে আমাদেরকে এর ব্যাখ্যা বলুন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি তিনি বললেন তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। আমার পালন কর্তা আমাকে শিক্ষা দিয়েছেন আমি ঐ সব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম ইশরাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি আমাদের জন্য শোভা পায় না যে কোন বস্তুকে আল্লাহর অংশীদার করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না হে কারাগারে সঙ্গীরা পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ তোমরা আল্লাহকে ছেড়ে মিছক কতগুলো নামের ইবাদত করো। সেগুলো তোমরা এবং তোমাদের বাপদাতারা সাব্যস্ত করে নিয়েছে আল্লাহ এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেবার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না হে কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে চড়ানো হবে অতঃর তার মস্তক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইসুব বলে দিল আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। বাদশাহ বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ শীষ ও অন্য গুলো শুষ্ক হে তোমরা আমাকে আমার ব্যাখ্যা বলো যদি তোমরা পারদর্শী হয়ে থাকো তারা বলল এটা কল্পনা প্রসূত স্বপ্ন এরূপ সাথে ব্যাখ্যা আমাদের জানা নেই দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে মুক্তি পেয়েছিল दीर्घकाल पर स्मरण हल्के प्रेरण कर सबुज शीश और अन्नगुल शुष्क आ स्वन सम्पर् पथनिर्देश प्रदान कर फिर गए তাদের অবগত করাতে পারি বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে এবং এর পরে আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এর দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে सर एपर बृष्टि बसित रस निंगड़े बादशाह बोल फिर जाओ तुम्हारे प्रभुर का जिज्ञेस करो ताहिला स्वरूप की जरा श्रिय हस्त करता तो तलना सब बादशा महिला तुम्हारे हाल हकत की যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে তারা বলল আল্লাহ মহান আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না আজিজ পত্নী বলল এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী ইউসুফ বললেন এটা এজন্য যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আরো এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগুতে দেন না আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসু আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব অতঃপর जखे मत बनीमय करल तक बोल निश्चय आज विश्वस्त मर्दार्थान लाभ करूसुफ बोल के देश भाण्डारे नि कर रक्षक अदिक ज्ञानवान एम्बा यूसुफ के से देशर बुके प्रतिष्ठा दान कर इच्छा स्थान पर আমি শিওর যাকে ইচ্ছা পৌঁছে এবং আমি পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান যারা ইমান এনেছে ও সতর্কতা অবলম্বন করে ইউসুফের ভা আগমন করল অতপর তার কাছে উপস্থিত হল সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল তোমাদের বইমাতৃ ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখো না যে আমি পুরো মাপ দিই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি অতঃর যদি তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে এ কাজ করতেই হবে এবং সে বলল, তাদের তাদের বললপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা পুনর্বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে प्ररण करस्य बरदा अवश्य हेफाजत करूप विश्वास कर जेम इतिपूर्वे तरह भाई सम्पर्केश्स कर अतए आल्ला उत्तम हेफाजतरी सर्वाधिक दयालु जख आसबाब्र खुलल तक देखते पेल তাদেরকে তাদের পণ্য মূল্য ফেরত দেয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি, এই আমাদের মূল্য আমাদেরকে ফেরত দেয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক উটের বরাদ্দ খাদ্য শস্য আমরা অতিরিক্ত আনব ওই বরাদ্দ সহজ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গিকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যা কথাবার্তা হল সে ব্যাপারে আল্লাই মধ্যস্থ রইলেন ইয়াকুব বললেন হে আমার বৎসগণ সবাই একই প্রবেশ দ্বার দিয়ে জিও না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ কর আল্লার কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তাঁরই ওপর আমি ভরসা করি এবং তারই ওপর ভরসা করা উচিত তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানে বিরুদ্ধে তারা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তাঁর মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয় অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন সে আপন ঘ্রাতাকে নিজের কাছে রাখল বলল নিশ্চয়ই আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ কর না অতপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিলেন তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতপর একজন ঘোষক ডেকে বলল হে কাফেরার লোকজন তোমরা অবশ্যই চোর তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক উটের বোঝা পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদ পত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানেই সে দাসত্তে যাবে আমরা জালেনদেরকে এভাবেই শাস্তি দেই। অতঃপর ইউসুফ আপন ভাইয়ের থলের পূর্বে তাদের থলে তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের থলের মধ্য থেকে বের করলেন এমনি ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম সে বাচ্চার আইনে আপন ভাইকে কখনো দাসত্ব আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানের উপরে আছেন অধিকতর এক জ্ঞানীজন তারা বলতে লাগল যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না মনে মনে বললেন তোমরা লোক হিসাবে বৃতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করছ তারা বলতে লাগল হে আজিজ তার পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন তাহলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব অতঃপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য একান্তে বসল তাদের জ্যৈষ্ঠ ভাই বলল তোমরা কি জানো না যে পিতা তোমাদের কাছ থেকে আল্লাহ নামে অঙ্গীকার নিয়েছেন এবং পূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা অন্যায় করেছ অপে আমি তো কিছুতেই এদেশ ত্যাগ করব না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোন ব্যবস্থা করে দেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো পিতা আপনার ছেলে চুরি করেছে আমরা তাই বলে দিলাম যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ওই কাফেলা যাদের সাথে আমরা এসেছি নিশ্চিত আমরা সত্য বলছি তিনি বললেন কিছু না তোমরা মন একটি কথা নিয়ে এসেছ এখন ধৈর্য ধারণে উত্তম সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন তিনি সুবিজ্ঞ প্রজ্ঞা এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন হায় আফসোস ইউসুফের জন্য এবং দুঃখে তার চক্ষুদ্দ্বয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট তারা বলতে লাগল আল্লাহর কসম আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত হবেন না मरणापन्न ना हो जा मृत्युबरण ना कर दुख अस्थिरता आल्लर समीपे निवेदन कर आल्लर पक्ष जा तुम्हाराना वत्सगण जाओ यूसुफ और भाई के तलाश करल्लाहमत थे नाश हो ना। निश्चय आल्ला रहमत थे काफे सम्प्रदाय व्यतीत অন্য কেউ নিরাশ হয় না অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল হে আজিজ আমরা ও আমাদের পরিবার বর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি অতএব আপনি আমাদেরকে পুরাপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন আল্লাহ দাদাদেরকে প্রতিদান দিয়ে থাকেন ইউসুফ বললেন তোমাদের জানা আছে কি যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছো? যখন তোমরা অপরিনামদর্শী ছিলে তারা বলল তবে কি তুমি ইউসুফ বললেন আমি ইউসুফ এবং এ হল আমার সহদর ভাই আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নিশ্চয় যে তা কো অবলম্বন করে এবং সবর করে আল্লাহ এহেন সব প্রতিদান বিনষ্ট করেন না তারা বলল আল্লাহর কসম আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি সব মেহের বানের চাইতে অধিক মেহের বান তোমরা আমার জামাতে নিয়ে যাও এটি আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও এ পিতার শক্তি ফিরে আসবে और तुम्हारे परिवारवर्गे सबाई केस जो काल तक तरफ पिता बोलें तुम्हारास्थ ना बोल तीन निश्चित रूपे इ ग्ध पासी लोक अल्लाहर कसम आपनी तो से पूर्ण घर के पड़े आत सुबाता पोछलो जमी मुखे राखल বৃষ্টি শক্তি ফিরে পেলেন বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আল্লাহ পক্ষ থেকে যা জানি তোমরা তা জানি না তার বলল পিতা আমাদের অপরাধ ক্ষমা করান নিশ্চয় আমরা অপরাধী ছিলাম বললেন সত্তরই আমি পালন কর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা করব নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালো অতপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে এবং বললেন আল্লাহ চাহেন এবং তিনি পিতা সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে বনেতে হলো তিনি বললেন পিতা এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা আমার পালন কর্তায়ীকে সত্যি পরিণত করেছেন निश्चय प्रज्ञा ना अपनी राजस्व अंश विशेष दान कर विभिन्न विषय त्पर्य सह व्याख्याल और भूमंडलान मिलित कर दृश्यर खबर का प्रेरण करा जन तारियों कार्यस्त कर चक्रांत कर अपनी जता चान लोक विश्वासकारी नए तरफ चान ना तो, तो सारा विश्वर उपदेश बी नीदर्शन रही मंडले और भूमंडले जेगुलतिक्रम कराबी मनोनिवेश करा अनेक मानूष आल्लाश् स्थपन कर शीर्क তারা কি নিজিত হয়ে গেছে এ বিষয়ে যে আল্লাহ করে ফেলবে আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র আমি অবশ্যই দাবিদের অন্তর্ভুক্ত নই আপনার পূর্বে আমি জ্ঞানকে রসুল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষ ছিল জনপদ বাসীদের মধ্যে থেকে আমি তাদের কাছে তারা তো দেশ বিদেশ ভ্রমণ করে না পরিণতি দেখে নিতে যারা পূর্বে ছিল সংযমকারীদের জন্য পরকালের আবাসে উত্তম তারা কি এখনো বুঝে না এমনকি যখন জয়গন্দর গণ নৈরশ্যে পতিত হয়ে যেতেন এমনকি এর ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে হত হয় না। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোন নিয়ম করা কথা কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বতার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়ের